प्रस टी बांगला मानवतार समाधान সালামু আলাইকুম আহমতুল দূরের এবং কাছে রগণিত ও সংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রত্যাশায় আমরা যারা একত্রিত হয়েছি আসুন শুরু করি আল্লাহর কথা দিয়ে আল্লাহ নির্দেশ ক্যামেরা পালন করেন্লাহ যারা টেলিভিশনে পর্দার সামনে যারা আছেন আপনারা আল্লাহ নবীর উপরে দুরুৎসরি পড়ে ফেলবেন ইনশাআল নিশ্চয় আল্লাহ আল্লাহর ফেরেসারা নবীর পাঠিয়ে থাকেন কাজেই হেমান সালাম পাঠাও এই হল ছোট্ট আয়াত নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় আল্লাহ তার ফেরেস্তারা ইউসল্লোন তারা সলাদ পাঠায় কারান্ন নবীর উপরে তার উপরে তার সালাম পাঠানোর মত তাহলে বোঝা গেল নবীর উপরে সালাদ এবং সালাম এটা শুধু আমরা মুমিনরা করি আল্লাহর নবীর উম্মত করি তা নয় স্বয়ং আল্লাহ জাল্লা জালাল আল্লা উপরে আল্লাহ নিজে সালাদ পাঠিয়ে এটাকে শেষ করেন না বরং আল্লাহ সুহায় ফের কেউ নির্দেশ দেন ইউ হ্যাভ টু ডুট এজ ওয়ে তাহলে প্রথমে আল্লাহ এরপরে শুনে থাকেন খোদ্ কথা বলেছেন আল্লাহ ওয়াসাল্লা সাবি কুম আর তোমাদেরকে তিন নম্বরে আল্লাহ বলেছেন তোমরাও করো হ্যাঁ আমরা মুমিনরা যখন দুরুৎসরীফ পড়ি আমরা সাধারণত উর্দু ফার্সিতে বাংলায় দুরুদ্ শরীফ বলে থাকি যেটার প্রকৃত টার্ম আরবিতে হলো সালাত এবং সালাম ইংলিশে অনেক সময় স্যালিউটেশন বলে অনেকে অনেক সময় সালাদ সালাম সরাসরি বলা হয় যাই বলি না কারো কোরআনে টার্ম হলো সালাত এবং সালাম তাহলে সলাৎ যেটা এটা আল্লাহর নবীর উপরে আমরা যে করি আল্লাহ যেভাবে করেন ফেরেস্তারা যেভাবে করেন আমরা কি একইভাবে করি না একইভাবে তো হবে না কারণ আল্লাহ আল্লাহর শাহান অনুযায়ী করেন প্রত্যেকেই তো প্রত্যেকের সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকে প্রত্যেকের অবস্থা অনুযায়ী তারা এটা করে থাকেন তাহলে রহমাত আল্লাহ আল্লাহ নবীর উপরে সালাত পাঠানোর অর্থ হলো আল্লাহ তাহ তার নবীর প্রশংসা করেন সনা আলাইহে তার অর্থ হল তারা দোয়া করে নবীর জন্য বরকতের জন্য তারা দোয়া করে ফেরেস তারা অকালি রহমত বলেছেন সলাতের অর্থ হল আল্লাহ নবীর উপরে রহমত পাঠান বলুন সুহানি আল্লাহ নবীর উপরে আল্লাহ সয়ং রহমত পাঠান তাহলে একটা কথা আমরা বুঝেনি সলাতের অনেক মানা আছে অনেক অর্থ আছে সলাতের অর্থ রহমত হতে পারে সলাতের অর্থ ইস্তেগার হতে পারে সলাতের অর্থ সানা হতে পারে প্রশংসা রেখে দিয়েছে তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সু তিনি আল্লাহর নবীর উপরে সলাৎ পড়েন তার অর্থ হলো তিনি রহমত পাঠানা তারা কি করেন রসুল সাল্লাম এর জন্য মা দোয়া করেন দরজা করার জন্য দোয়া করেন আর অনেক সময় এমন হয় যে দেখা গিয়েছে যদি অন্য গেছে। যেমন অনেক হাদিসের মধ্যে এসেছে কাতারের ডাইন দিকে যারা থাকে তাদের উপরে আল্লাহ এবং ফেরেস্তারা তাদের উপরে সালাদ পড়েন মানে তাদের উপরে আল্লাহ রবুল আলামিন রহমত পাঠান তখন কিন্তু দূরটা হলো না আল্লাহর পক্ষ থেকে রহমত আর ফ্রেস্তাদের পক্ষ থেকে এই একই অবস্থা কিন্তু এখানে আর যদি আমরা যদি অন্য কোন মানুষের উপরে সালাত পড়ি তাহলে এটা হলো সেই মানুষের জন্য দোয়া হবে যেমন জানা যায় আমরা দোয়া করি এই দোয়াটা তাহলে আসুন রসোল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এত বড় সাহান রসুল্লাহ সাল্লামের নবীর উপরে সালাদ পড়েন আল্লাহ নবীর জন্য রহমত তিনি পাঠান তাহলে দেখেন আল্লাহ সুবাহ কোন সময় এক পেশে কাজ করেন না এমন না যে তোমরা আমার জন্য সবকিছু করবে আমি কিছুই করব না আল্লাহ এরকম নন আল্লাহ সুহানো কাজ করি তাহলে আল্লাহ সুক্রিয়া আদায় করেন তার আর আমরা যেন আল্লাহ রবাহিয়া আদায় করেন আল্লাহআ বলেছেন যদি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ শাস্তি দিবেন না আল্লাহ নিজেও আমাদেরকে তিনি সাকেরিন হবেন আল্লাহ আমাদের শুক্রিয়া আদায় করবেন কেন আপনাদেরকে পানিশমেন্ট দিবেন যদি আপনারা শুক্রিয়া আদায় করেন ওমন তুম আল্লাহর উপরে ইমান থাকে মানুষেরা যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে আর আল্লাহ আল্লাহ কেন নিজেও শুক্রিয়া গুজার হবেন আল্লাহ রবী নিজে গ্রেটফুল হবেন আর আল্লাহ সবকিছু জানেন আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ নবী এই মর্যাদা আল্লাহআ দিয়েছেন আল্লাহর নবিকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন এর বেশি মর্যাদা আমরা কিন্তু দিতে পারবো না আমরা যেন ভালো করে খেয়াল রাখি আমরা অনেকে আসি যে আল্লাহর উঠায় আল্লাহ যেখানে উঠান নাই এই প্রসঙ্গ আমরা অন্য সময় যখন আসবে আলোচনা করব আলোচনা এখন আমরা যাব না তবে আল্লাহ বড় গ্রেটফুল আমরা এই গ্রেটফুলনেস এর আলোচনা করব। তবে আমরা খানিকক্ষণের বিরতিতে যাব। বিরতির পরে সবার সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত निकटे मनोन दिन इतना जमीन আব্দুল রাজাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় মূল ভিত্তি করতেছে ममिन दायित्व देखिदा रविवार और शुक्रवार रत आठ सम्प्रचार सकाल साढ़े छेजी मुहम्मद अबू मासूदारी वर्णित रसुल्लामें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 কার যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সাল্লাহাম যে জন্য ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে তুলে ধরার হুসেন্লাহ খান মাদানীদুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা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 তিনি নবীর রহমত পাঠান পাঠান এবং আমরা এই প্রসঙ্গে আলোচনা নিয়ে এসেছি এটার কারণটা কি কারণ হলো এটা যে নবীকে আল্লাহআ শাহান দিয়েছেন যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদাটাকে তো আল্লাহ নিজিয়ে রক্ষা করতে হবে আল্লাহ সবসময় সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী হলেন সৈয়দুল আউরিন যারা আগে এসেছে পরে যারা আসবে সবার মধ্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব সন্তান হলেন মোহাম্মদুর তিনি কি বলেছেন বাইরে তো কেউ নাই আদম সন্তান যত আছে সব আদম সন্তানের মধ্যে আই আমি আমি সবার শ্রেষ্ঠ তবে এই বিষয় নিয়ে গর্ব করার কিছু নাই সেজন্য আল্লাহ নিজে কি করছেন রহমত পাঠাচ্ছেন রহমত পাঠাচ্ছেন কন্টিনিউলি আল্লাহ রবীতে করছেন এখন আপনারা অনেকে বলবেন আল্লাহ যদি কন্টিনিউসলি রহমত পাঠান তাহলে আল্লাহ তাল রহমত পাঠানোর পরেও আল্লাহর নবীর বিভিন্ন এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় বড় পরীক্ষার মুখোমুখি যারা হন তারা নবীরা এরপরে নবীদের কাছাকাছি যারা তারা এরপরে নবীদের কাছাকাছির পরে যারা কাছাকাছি তারা এইভাবে প্রত্যেককে পরীক্ষা করেন আল্লাহ রবাহিন কোন সময় আল্লাহ নবীকে আল্লাহ নবী ক্যাগ করেন নাই আল্লাহ নবী কে ছেড়ে দেন না যে যা খুশি তাই করেন আমরা কোন লোক না কত সুন্দর করে আল্লাহ বলেছেন আপনাকে আপনাকে ও করেন সামনের দিনগুলো আগের দিনের চেয়ে ভালো হবে আখেরাতের দিন দুনিয়ার দিনের চেয়ে ভালো হবে নবীর রহমত পাঠান যেটাকে সালাদ বলেছে এখানে সালাদু বলা হয়েছে সেটা আল্লাহ হলো আল্লাহর পক্ষ থেকে রহমত কোনো কোনো মুফসরিনের মতো এটা অর্থ হলো আল্লাহ নবীর প্রশংসা করা আল্লাহ নিজে যার প্রশংসা করেন তিনি তো প্রশংসিত প্রতিষ্ঠিত আল্লাহ কত সুন্দর করে নবীর প্রশংসা করে দিলেন তাহলে এটা এক নম্বরে আল্লাহর ফেরেস্তারা আল্লাহর নবীর উপরে সালাদ পড়ে তারা কিভাবে সালাদ পড়ে আল্লাহর আলমিন যখন কাউকে ভালোবাসেন এক হাদিস আছে আল্লাহ রব আলমিন যখন কাউকে ভালোবাসেন তখন ফের কে ডেকে বলেন এরপরে দুনিয়ায় ফেরেস্তাদের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে আল্লাহ রব আলমিনে ভালোবাসে তোমরাও ভালোবাসো ফিল আর দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লাহর নবীর ক্ষেত্রে আল্লাহর যে আল্লাহ রবীন্দিন ফেরেস্তাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়েছেন কি ইনস্ট্রাকশন দিয়েছেন তোমরা ও নবীর উপরে সালাদ পড়তে থাকবে কি সালাদ তোমরা পড়বে তোমরা নবীর জন্য দোয়া করতে থাকবে তোমরা নবীর জন্য আলিহাল অথবা অন্য কোন ফেরেস্তা রসুল আলহ্লামকে এসে সহযোগিতা করে নাই যুদ্ধের ময়দানগুলোতে গুলোতে জিবরিল যে এসেছেন তার অসংখ্য প্রমাণ তাই ফের ময়দানে মালাকুল জিবাল হয়েছে তাহলে আমরা বারবার দেখেছি আল্লাহ নবীর তো ইস্তেকবার দোয়ার দরকার নাই ইস্তেকবার দোয়া করলে আল্লাহ নবীর লাভ হবে কি আগের গুনা পিছনের গুনা সব মাপ পিছনের গুনা পরের গুনা আগের গুনা সব মাপ তাহলে লাভ কি হবে লাভ হলো আরো বাড়াবেন আল্লাহনবীকে দিয়ে দিবেন যত বেশি হবে ততই ভালো হবে সেজন্য ফেরেস্তাদেরকে এই যে নবীর উপরে সালাদ পাঠানোর এই যে বিষয়টা আল্লাহ সুফহান বলেছেন কারণ আল্লাহর নবী দায়িত্ব আল্লাহ নিয়ে বিভিন্ন ভাবে এসেছে আল্লাহ রসুল যখনই বিপদে পড়েছেন এটা ওহুদে হোক অথবা খন্দকে কে এটা এটাফে হোক অথবা মক্কাতে হোক এটা গাড়ে হোক অথবা যেখানেই হোক না কেন আল্লাহ সুফান হুয়া তালা ফেরেস্তা দিয়ে আল্লা কে কন্টিনিউস সাপোর্ট দিয়ে হয়েছেন এবং ফেরেস্তাকে আল্লাহ সুফান দিয়েছেন তারা যেন আল্লাহস দোয়া করতে থাকে কারণ এর থেকে ভালো তো পৃথিবীতে আর নাই ভালোর চেয়েও ভালো ভালোর চেয়েও একটু ভালো আমরা বলে থাকি রসুল্লাহ সাল্লা সাল্লাম হলেন তাই সর্বশ্রেষ্ঠ আল্লাহনবীর উপরে আর কিছুই না মানুষের মধ্যেও নাই ফের মধ্যে যেমন করে তারা যেন এর দোয়া রসুল আলহিমের জন্য করে তাহলে ফেরেস্তাদের লাভ কি লাভ হলো আল্লাহর হুকুম তারা মানলো কারণ ফেরোয়ালিটি হল তারা কখনো করেন বাইরে তারা যায় না আল্লাহ যা বলেছেন তাই করেন কাজে আল্লাহ বলছেন নবীর উপরে তোমরা দোয়া করতে থাকো ইস্তে করতে থাকো করতেই আছে তারা সব আল্লাহ তাহলে সালাতের দুই পর্যায়ে আমরা শেষ করলাম আল্লাহ তাল্লাহ নবীর উপরে সালাদ পাঠান তার অর্থ হল আল্লাহ আল্লাহ তারা নবীর মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর কাছে তারা বারবার বলতে থাকে আমরা মানুষরা তৃতীয় পর্যায়ে আমাদের দায়িত্ব আমরা কিভাবে দূরত্ব বলবো কখন বলবো কেন বলবো বললে ফায়দা কি না বললে ক্ষতি কি এই সম্পর্কে আমরা কথা বলবো তবে এই সময় হচ্ছে না আমরা আমাদেরকে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখুন ভালো রাখুন এবং এই দুরুদের প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আবারও ইনশাআল্লাহ মিলিত হব আপনাদের সঙ্গে টেলিভিশনের পর্দায় খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ইনশাআ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ সুবাহ সবাইকে সুন্দর জীবন দান করুন আমলাম আলাইকুম ওরকতাত আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হোসেনের উপস্থাপনায় ण देखु परिणती रुन सम्प्रचार सकाल साढ़े छंगे बीस टी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 पर्दान ना जहाँ सवार अ समान आल्लापर के থেকে বাঁচুন। দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যায় পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায়